السلام প্রিয় দর্শকের শ্রোতা আজকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটি হচ্ছে মানুষের মাঝে মাঝে দেখানোর চেতনা আছে কোনো করার সময় যে আরেকজনকে দেখানো যে তাকে দেখালে সে প্রশংসা করবে এরকম চেতনা আসে হুম এই চেতনা শরীয়তে এই চেতনার দৃষ্টিকোণ কি এটা কি আমলকে নষ্ট করে দেয় না কী ধরনের সেটা নিয়ে আলোচনা এর পরে এর সাথে আরেকটা বলবো দুনিয়ার চিন্তা নিয়ে দুনিয়া পাওয়ার জন্য ন্যাকামল করা সেটা একটু পরে বলছি প্রথম হচ্ছে দেখানোর ব্যাপারটা এই দেখানো শব্দ যেটাকে আরবিতে আর রিয়া বলা হয় এই রিয়া শব্দটা এসেছে দেখার যে কোনো এবাদতকে আপনি প্রকাশ্যে করলেন কেন যেন মানুষ সেটা দেখে এবং সেটা নিয়ে মানুষ প্রশংসা করে এই জন্য কোনো আমল করাকে কোন আমল প্রকাশ্যে সেটাকে রিয়া বলা হয় রিয়ার সাথে সম্পৃক্ত আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে সোম আহ যে সোম আহ যেটা ইজতেমা থেকে এসেছে যে শুনানোর জন্য আমল করা সেটা হচ্ছে যে আপনি কোন আমল উচ্চস্বরে করলেন শুনে মানুষ প্রশংসা করবে এটার উদ্দেশ্য যেমন আল্লাহকে উচ্চস্বরে করা যেটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষের শুনুক শুনে তার প্রশংসা করুক যে কত বড় বুজুর্গ মানুষ এই রিয়াকে আবার সিরকে খাফিয়ে বলা হয় মানে লুকাইত শির্ক কারণ এই রিয়া যার মধ্যে এই কারণে এটাকে শির হাফি বলা হয় লুকাইত শির্ক কারণ এটা প্রকাশ্যে দেখা যায় না এই জন্য এই যে রিয়া বা দেখানোর যে মানসিকতা সেটার কিছু দৃষ্টান্ত যেমন একজন ব্যক্তি নামাজ সে পড়ছে নামাজকে খুব সুন্দরভাবে পড়ছে কেন যেন মানুষ দেখে তার প্রশংসা করে যে কত নামাজি খুব খুব সুন্দর নামাজ পড়ছে সে এরকম দ্বিতীয় নাম্বার আরেকটা দৃষ্টান্ত যে একজন মানুষ সৎকার করছে কেন উদ্দেশ্য আছে মানুষ জানা দেখে তার প্রশংসা করে যে অনেক দানশীল মানুষটা তৃতীয় নাম্বার আছে একজন ওয়াইজ বক্তা সে সুন্দর করে ওয়াজ করতেছে তার ওয়াজের উদ্দেশ্য আছে যে মানুষ শুনে যেন প্রশংসা করে আহ যে বক্তার মতো একটা বক্তা হ্যাঁ এরকম বক্তা যারা পাওয়া যায় হ্যাঁ এই জন্য যাই হোক এই যে রিয়া যেটা দেখানোর যে মানসিকতা এটা কিন্তু হারাম এবং এটা সিরকে আসগরে বটে ছোট সিরকে এটা এবং এটার প্রমাণ কি যেটা সিরকে আস এবং যে ছোট সির এ প্রমাণ হচ্ছে আল্লাহ জিনের শানুল বাণী সূরা মামুনর 4 নম্বর থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন ফা ওয়াইল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইরাওন ওয়ায়মনাউনা আল মাহুদ আল্লাহ জিনের শান একটি উপত্যক কাকে যে ওয়াইল জাহান নাম অথবা দুর্ভোগ মুসল্লেদের জন্য যারা সালাত সেই মুসল্লেদের জন্য কেন এদের কি হয়েছে আল্লা দিন আসিম যারা নামাজ নিয়ে অলসতা দেখাচ্ছে যেমন আপনার ছুরি চাইছে কেউ পাক করার সময় অথবা কেউ একটু লবণ চেয়েছে এগুলো যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস কারো শেষ হয়ে যেতে পারে এগুলো চাইলেও আপনার কাছে আছে কিন্তু আপনি দিলেন না এটাও কিন্তু একটা অপরাধ আরেকটা আদেশ রয়েছে যে يوم আক্রমশালেন্লাহামা যে রসুল বলেন যে সব সবচাইতে তোমাদের ব্যাপারে যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে ছোট সিখের ভয় পাচ্ছি সাহেকেরাম বললেন ছোট সিরিখ কি আল্লাহ তখন রসুল বলেন ছোট সিরিখ হচ্ছে যে দেখানো চেতনা মানুষকে কোন কোনোল করে মানুষকে দেখানোর চেতারা আল্লাহ বলেন হ্যাঁ কেমন আল্লাহ বলবেন কি বলবেন যে যখন মানুষকে যখন আমলের প্রতিদান দিবেন সেই দিন যারা মানুষকে করেছে তাদেরকে বলবেন এটার প্রতিদান চাও যাদেরকে তোমরা দেখিয়েছ দুনিয়ার মধ্যে আমল করার সময় তোমার তোমাদের উদ্দেশ্য ছিল প্রতিদান তাদের কাছে চাও আমি এটার প্রতিদান দিতে পারব না ফান্দুর হালতে তোমরা দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাওয়া যায় তারাও জানে সেই সময় সূত্র তিরস্কার করার উদ্দেশ্য এরকম কথা বলে এরকম ভাবে আরেকটি কথাই এই বিষয়ে জানতে হবে যে আপনার দেখানোর যে মানসিকতা যেটা রিয়া বলা হয় এই ব্যাপারে সবসময় আপনার হ্যাঁ আতঙ্কিত থাকতে হবে যেন কখনো এমন না ঘটে কারণ এটা লুকাইত ব্যাপার আপনার আমার মধ্যে কখনো এটা দেখা দিতে পারে সবসময় এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ আমরা সুরল আকরাম সাল্লাহ আসসালাম এই ব্যাপারে নিজের উন্মতের মানে ব্যাপারও আশঙ্কা বোধ করতেন যে আমার মতো আলোচনা করতেছিলাম হ্যাঁ তখন তিনি বললেন আল্লাহদ্দল যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যাপারে সংবাদ দেবো না যেটা আমার কাছে মাসিউদ্দা জলের সাথে আরো ভয়ানক হ্যাঁ আশঙ্কাজনক আমার কাছে সবাই কেরম বললেন হ্যাঁ বলা অবশ্যই বলবেন না কেন তখন রসুন বললেন যে সেটা হচ্ছে লুকাইত সিরকি হ্যাঁ রিমাই আলামী নামাজ পড়ছে বলেছেন এবং এই ব্যাপারে তিনি তার মতের ব্যাপার আশঙ্কা করেছেন যে এই ব্যাপারটা তাদের মধ্যে থেকে পাওয়া যাবে সুতরাং আমাদেরকে এই ব্যাপারে আশঙ্কা বোধ করতে হবে যে কোনো পাওয়া যাচ্ছে কিনা আমাদের মাঝে আমলের উপর কিন্তু কিন্তু হ্যাঁ যে আপনি যে ন্যাক করার ক্ষেত্রে আপনি যে দেখানোর চিন্তা করলেন এটার কারণে কিন্তু আমলের উপর প্রভাব পড়ে এই আমলের উপর প্রভাবটা দুই ধরনের পড়ে এক নম্বর হচ্ছে যদি রিয়াটা যদি মূল আমলের মধ্যে ঢুকে যায় যেন মানুষ আমাকে বুজুর্গ মনে করে অথবা সৎকার করে সৎকার করার সময় খেয়াল যে যেন মানুষ আমাকে বলে অথবা হ্যাঁ মানে জিকির করতেছে কেন মানুষের জন্য যে মানুষ যেন আমাকে বুজুর্গ বলে এটার বিধান হচ্ছে এই আমলটা একেবারেই নষ্ট কখন আল্লা করবেন না কারণ করবেন না কারণ আল্লাহ আল্লাহ কবুল করেন এমন আমলকে যেটা একমাত্র তার জন্য খাঁটি ভাবে করা হয়েছে যার মধ্যে কোনো সিংকের লেশ থাকে না সেটাই দ্বিতীয় নম্বর ইয়ার আরেকটা ধরন আছে সেটা হচ্ছে মূল আমলটা আল্লাহর জন্য করেছে কিন্তু সেটার মধ্যে একটা বৈশিষ্ট্য বাড়িয়ে দিয়েছে অথবা কিছু অংশ বাড়িয়ে দিয়েছে মানুষকে দেখানোর জন্য এরকম হতে পারে যেমন দৃষ্টান্ত দিলে বুঝা যায় যে একজন একটু লম্বা করে দিয়েছে শুরু থেকে এই চিন্তা ছিল না কিন্তু পরবর্তীতে এই চিন্তা এসেছে অথবা একজনের সৎকার জন্য কিন্তু হঠাৎ করে যখন টের পেয়েছে যে আরেকজনে দিকে তাকিয়েছে তখন পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে একটা মনে চিন্তা এটা মনে করবে এবং সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে যদি সে প্রতিরোধ করতে পারে তাহলে তার কোনো সমস্যা হবে না মানে আমারটা নষ্ট হবে না কারণ সে হঠাৎ করে ভাব আসতেই পারে এ জন্য আল্লাহ সে এটার সাথেই চলছে মানুষে ওই ভাবটা তার মধ্যে দিয়েছে প্রতিরোধ করা ছাড়া তখন এটা সমস্ত আমলকে বাতিল করে দিবে না বরং বাতিল হবে ওই অংশটুকু যেটার মধ্যে আপনার আসছে দেখানোর চিন্তেতনা এসেছে এবং সবও পাবে হ্যাঁ পাবে নিয়ত হিসাবে যখন নিয়ম ঠিক ছিল সেটার সব পাবে যখন নিয়ত খারাপ হয়ে গেছে সেটার সব পাবে না তবে এইখানে আপনার আরেক আর ব্যাখ্যা করার হ্যাঁ আপনার দাবি রাখে সেটা হচ্ছে আমার মধ্যে আপনার দুই ধরনের আছে কিছু আমলা সে এমন যেটাকে বিভাজন করা যায় না আর কিছু আমলা সে বিভাজন করা যায় সুতরাং এই ক্ষেত্রে বুঝা দরকার যেটা বিভাজনযোগ্য নয় সেটা কিন্তু একেবারে বাতিল হয়ে যায় যদিও এইখানে হ্যাঁ আপনার আমরা বলছিলাম যে যদি বিভাজনযোগ্য না হয় তাহলে পুরো আমল টি হবে যেমন সালাত সালাদ ব্যাপার একজনে দুই নিয়ত করে সালাদ শুরু করেছে সুতরাং এক রাকাত চলে যাওয়ার পর হ্যাঁ তার মধ্যে দেখানোর মানসিকতা এসেছে যদি এই দেখানোর মানুষের কিন্তু মানে চলমান থাকে মানে সেটাকে প্রতিরোধ না করে হ্যাঁ তাহলে তার আমলপুর এটাই বাতিল হয়ে যাবে হম কারণ আরেকজনে তাকিয়েছে তখন আরো পঞ্চাশ বাইর করে দিল যেন জানে যে বেশি টাকা দিয়েছে হ্যাঁ এরকম তাইলে দুইটা বিভাজনযোগ্য প্রথম পঞ্চাশের সব পাবে দ্বিতীয় পঞ্চাশের সব পাবে না কারণ তার মধ্যে ঝামেলা ঢুকেছে এটা বিস্তারিত জানলে সহজ বেশি চমৎকার আরেকটি ব্যাপার আমরা এটার সাথে যোগ করতে যাব সেটা আছে অনেক সময় মানুষে আমল করে হ্যাঁ আপনার পরকালের জন্য নয় পরম দুনিয়ার জন্য আমল করে এই দুনিয়ার জন্য আমল করা পরকালের আমলের মাধ্যমে দুনিয়ার চিন্তা মাথায় ঢুকা এটাও কিন্তু আমাকে নষ্ট করে দেওয়ার একটা পন্থা তার উদ্দেশ্য হচ্ছে তার অবস্থান অথবা দুনিয়ার কোনো চাকরি বাকরি ইত্যাদি যদি এরকম হয় হ্যাঁ তাহলে সেটার হ্যাঁ আপনার বিধান হচ্ছে যে আমলকে নষ্ট করে দেবে সে দুনিয়ার কিছু পাইলে পাক যেমন আল্লাহর পদে কেউ জিহাদ করছে এই জিহাত করার উদ্দেশ্য আছে সেই গুণমতের সম্পদ মানে যুদ্ধলব্ধ সম্পদ সে পাবে এই জন্য এটার বিধান হচ্ছে যে মুসলমানের জন্য কোনো নাকামল একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া আল্লাহর কাস্তিকে স্বরূপ পাওয়ার জন্য কিছু দুনিয়ার উদ্দেশ্যে সে করতে যাবে না নয়নে সেটা বিফলে যাবে এটার প্রমাণ হচ্ছে আল্লাহ জঃশানে সুবহানাহু ওয়া তাআলার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন মান কান ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়াসিলাতাহু নুফাইল আইহিম আমালুহুম ফিহা ওয়া হুম আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার জীবন চাচ্ছে এবং দুনিয়ার চাচ্ছে আমি তাকে তার আমলটা পুরো করে তাকে দিয়ে আল্লাহ বলেন্লাহ ইসলাম এই চিন্তা চেতনার কারণে আল্লাহ বলেন পরকালে তার জন্য শুধু জাহান্নামি থাকবে কারণ সে জান্নাতের জন্য কিছু করেনি যেটা জান্নাতের কাজ করে সেটা উদ্দেশ্য খারাপ ছিল আল্লাহ বলেন যে ব্যক্তি কোন ধর্মীয় জ্ঞান শিখেছে যেটার মাধ্যমে আল্লাহর সে জান্নাতের সুগন্ধিও পাবে না আমাদের দিবসে জান্নাত যাওয়া তো দূরে থাকুক সুতরাং সে লড়ে যাবে এই কারণে আমরা যে কোনো আমল সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব যেটা আকার আমল সেটার উদ্দেশ্যে একমাত্র হ্যাঁ আপনার সবের আশা হতে হবে সেইখানে অন্য কিছু মিশ্রণ ঘটলে ঝামেলা সৃষ্টি হবে আল্লাহ সঠিকভাবে আমল করার্থ অভিজ্ঞান করুন ও সাল্লাপ আলানবা মোহাম্মদ আলাদাই